এজন্য বলেন তোমাদের জন্য রয়েছে রহমাতুল্লীলা নামিনের ভেতরে উত্তম আদর্শ আয়া অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট খন্দকের একটি যুদ্ধ হয়েছিল গর্ত খনন করেছিলেন যুদ্ধের বিজয়ের একটা কৌশল হিসেবে পাহাড়িয়া জঙ্গল পাথরওয়ালা জামিন থেকে পাথর সরিয়ে গর্ত খনন করা বিশাল বড় কষ্টের কাজ মুনাফিক নামি কিছু সাহাবা মুনাফিক। এরা আসলে ইমানদার না লেবাস লাগাইছে ইমানের আপনারা বিভিন্ন মার্কেটে শপিং মলে যান। গিয়া দেখেন গ্লাসের ভেতরে একটা মানুষ দাঁড়ানো শাড়ি পরা আছে না শাস প্যান্ট পরা আসেনি আসলে এটা মানুষ এটা কি মুরতি টানানো লালির ভিতর একটা জামা গায়ে দেয় উপরে একটা হাড়ি দিয়া রাখছে মনে হয় মানুষ আসলে এটা মানুষ না উপর দিয়ে দেখা যায় মানুষ উপর দিয়ে তারা নাম দেয় আমরা এই মুনাফিকরা স্বাস্থ্য উদ্ধারের জন্য নবীর পিছনে গিয়ে কথাগুলো নিয়ে তাদের সর্দার তাদের দলপতিরে জানাইত এদিক দিয়েও খায় ওদিক দিও খায় আবার ওদের মুনাফিকের দল গুরুর কাছে গিয়ে নবীজির কিছু গোপন সংবাদ তাদের জানায় এদের উদ্দেশ্য হল নিজের স্বার্থ হাসিল ইসলামের ক্ষতি যুদ্ধ যখন হবে নবী গর্ত খনন করতে গেলে কিছু করার জন্য তো বলা যায় না অজুহাত পেশ করলো ও পয় বাড়িতে আমার বিবি একা পাহারা দেওয়ার কেউ নাই মিথ্যা কথা কেউ বলে আমার ছেলে আমার বাজার করার কেউ নাই কেউ বলে আমার ঘরে অসুস্থ কেউ নাই যখন পেশ করা লাগলে আমার মায়ার নবী রহমতের নবী দিলটা বড় নরম ওজোর পেশ করা মাত্র নবী তাদের রোক দিতে চাচ্ছেন আল্লাহ জিব্রাইলামে পাঠায় বলে নবী এখনই নবীর কাছে গিয়ে সালাম জানায় দে এরা এরা এরা এই করতে তারা পক্ষ থেকে আয়াত নাজিল করে বললেন মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য ছিল উত্তম আদর্শ মানে ও মুনাফিকির দল তোমাদের জন্য নভিজির মধ্যে উত্তম আদর্শ ছিল গ্রহণ করাই মুমিন তোমাদের জন্য এখনো আছে তাড়াতাড়ি গ্রহণ করে নাও উত্তম আদর্শের অধিকারী আমার নবী সারা দুনিয়ার ভেতরে আদর্শের শ্লোগান তো কম হল না শান্তি দিতে হয় মোবাইল ওলা মোবাইল বানাইছে মোবাইল বানানে একটা ক্যাটালক দিয়ে দিছে এখন যদি কেউ মাস্তানি করে বলে আমি আমার টাকা দিয়ে মোবাইল কিনলাম আমার মনের মতো না এক পর্যায়ে মোবাইল ধ্বংস আল্লাহ না করুন বান্দাও নিজে ধ্বংস হতে পারে আল্লাহ আসমান আমার সূর্য আমার এ জামিন আমি বানিয়েছি তোমাদের জন্য মানুষ তোমাদেরকে ভেতরে কথা বলার শক্তি দান অতএব আমি আল্লাহ আমি আল্লাহ তোরে বানাবার পরে দুনিয়ায় চলার জন্য কি পদ্ধতি হলে তোর চলা সাহস আমি আল্লাহ রবিন থিউরি দিয়ে দিলাম আমি থিউরি দিবে আর একজন এমনটা হতে পারে না ওমিন গাড়িওয়ালা গাড়ি বানাযা বলে গাড়ি রাস্তায় না চালাযা পানিতে চালাও না গাড়িওয়ালা বলে এই গাড়িটা তুমি রাস্তায় চালাইবা কেউ যদি বলে না আমি পানির মধ্যে চালাবো জীবন যাবে গাড়িও যাবে আল্লাহ বলেন ও গোলা তোমাদের আমি আল্লাহ বানাবার পরে কিভাবে তোমার জিন্দিগিটা সুন্দর পরিচালনা করবা এই থিওরিটা আমি আল্লাহ দিয়ে দিলাম তুমি চেষ্টা করবা জীবনেও তোমার সফলতা আসবে না ওরে নবির আল্লাহর আলামিন জিন্দিগিটাকে সুন্দর ভাবে পরিচালনার জন্য আবার আল্লাহরিক্যাল পদ্ধতি দিলেন কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পুরো আর প্র্যাক্টিক্যাল পদ্ধতিতে চালাবার জন্য আমার মায় আর নবীর মাধ্যমে আদর্শ দিয়া দিলেন আল্লাহ বলেন করো এটা আমি আল্লাহ একটা পদ্ধতি করবা। আমার নবী পর সাহাবাই কেন দেখে দেখে আমল করেছেন পোশাকটা কেমনে পরবা টুপিটা কেমনে দিবা কিভাবে সংসার চালাইবা আমি নবী চালায় দেখাইলাম এইভাবে চালাও কিভাবে বাথরুমে যাইবা আমি নবী গিয়ে দেখাইলাম আর কোনদিন শান্তি আসতে পারে না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক বিশ্বাস করবেন না বিদায় দুইজন বড় মাস্তানের দিয়া পুরা জমিনটারে পরিচালনা করে দেখাই নব্রু আর বখতে কেউ বলেছেন সারা দুনিয়া শোষণ করেছে শোষণ পৃথিবীর ইতিহাস তার সাক্ষী কতটুকু শান্তি দিতে পেরেছে ইতিহাস তালাশ করো আবার দুইজন মুসলমানেরও দিয়ে আল্লাহ গোটা জমিনে পরিচালনা করান শাসকের দ্বারা কি হয় আর শোষকের দ্বারা কি হয় শশকের দ্বারা হবে শোষণ শাসকের দ্বারা হবে শাসন শাসক হয় ইনসাফের মাধ্যমে शोषक है जुलूम अत्याचार देखा जमीनटारेटाई चलबा अल्लाह रबुल आलमीन कथा क्यों सहजे बुझे ना माइकोला मेसिन लगाइल এত আওয়াজ দেওয়ার দরকার কি ওটা আমার মুহের ভিতরে ঢুকা হবে কথা বলেন না কেন এটা বুঝে না সহজ কথাটা যে না হবে না হবে না তোমার কথা বলে না আমার কথা না যিনি বানিয়েছেন তার কথা যিনি বানিয়েছেন তার এমন এমন করে এটাকে লাগাইলে আওয়াজ হবে। বলে তাহলে তার মার ফেলে দাও বলে হবে না ঠিক আছে তার লাগাই দাও তার সাথে মেশিন বাদ দাও হবে কোনটাই হবে না এরে আল্লাহ র আল্লাহ বলেন আমি তোমাদের বানিয়েছি তোমাদের চলার জন্য আমার নবীর আদর্শের মাধ্যমে জীবনটারে পরিচালনা করাও নবীর আদর্শ মেনেছেন সাহাবাহাম একটু তাদের জীবন ইতিহাস করে দেখ যারা নবীর ইতিহাস নবীর আদর্শ তাদের পরিণাম ফল আর যারা নবীর আদর্শের ইতিহাস মেনে জীবনটাকে চালালো তাদের পরিণাম ফল দেখো কত হাসান মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আর মুনাফিকের জন্য ছিল নবীজির মধ্যে উত্তম আদর্শ আজকে টোটাল থানার ভিতরে কমপক্ষে দশটা বয়ান চলতেছে এক একটা এস্টাই যে পাঁচজন করে বক্তা বয়ান করে সবের বয়ানের বিষয় একটা মুদিনাওয়ালা নবীর গুনগান বয়ান চলতেছে বায়ান চলতেছে নবীর শানের কত কিতাব লেখালেখি হচ্ছে কেউ শেষ করতে পারে বায়ান চলবে চলবে কেয়ামত কায়েম হবে নবীর জীবনী গুণগান শেষ হবে না কেমন আদর্শের নবী তো কয় বছরের ইতিহাস মাত্র ছরের ইতিহাস চল্লিশ বছর পর্যন্ত তো নবী কোন দাওয়াতের কাজই করে নাই চল্লিশ বছরের মাথায় মাপকায় ১৩ বছর মদিনায় দশ বছর মাপকার জমিনে যুদ্ধ নাই মদিনার জমিনে যুদ্ধ বিগ্রহ এই তেইশ বছরের ইতিহাস কেন আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মস্টং মাইকেল কালীন চাঁদের দেশে গেল চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের মাঝখানে ফাটল এ ছবি হাজার হাজার বছর আগের ছবি এরা লেখাপড়া করা বিজ্ঞানী আমি খাই খাই জিন্দিগির বিজ্ঞানী আমরা খাই আর ঘুমা এহুদি বেঈমানেরা খায় না ঘুমায় না ওদের শুধু আজকে তারা সমুদ্রের নিচে হোটেল বানায় আজকে তারা ফ্যান তৈরি করেছে বাইক তৈরি করেছে আজকে তারা স্যাটালাইট তৈরি করেছে এগুলো সবুদিদের মেধার বিকাশ এক দিক দিয়া আল্লাহ কত দিলেন। অপর দিক দিয়া প্রশংসা আমাদের বেশি কারণ আমরা দুলা মেয়া ঘরের দুলায় শুধু বয়া থাকবে দুলার নাম দিয়া সবাই মজা করে খাসি খাবে এজমিনের জমিনের মুসলমান ইমানদারেরা খাইবে আর ঘুমাইবে আর আল্লা ডাকবে আর এই মুসলমানের পিছনে যত খ্যাতমতের দরকার সব হুদিবে করবে কা রে দি বর্তুহ কা জলিল যে তুই মে গহদা ভাই আমার নবীর আদর্শ এত সুন্দর এত বিস্তার প্রশংসা করে কেউ শেষ করতে পারবা না আজ এখানে এত লোক এত মানুষের সমাগম মনে হয় যেন শিবপুর বাসীর ঘরে ঘরে আজ ইদের আনন্দ এত লোক একটা টাকাও দেওয়া হবে না একটু নাস্তাও দেওয়া হবে না বরং কোরআনের দোহাই দিয়া পকেট খালি করা হয়েছে কার মনে কোনো কষ্ট এরপরে বসার জায়গা ভালো না তোর বিয়ার গুল্লি মারিস জুতার বাড়িতে তোর কপাল কিন্তু এখানে যে আপনারা কষ্ট করে বসছেন অনেকে বসার জায়গা পায় না আমার মনে হয় কারো মনে কোনো কষ্ট নয় আমার চেহারা দেখার জন্য নয় একমাত্র আল্লাহর কোরআন আমার মাথায় নবীজির আদর্শের টুপি আমার নবীর আদর্শের দাড়ি আমার গায়ে নবীর আদর্শের জামা একমাত্র এখানে জমায়েতের কারণ আল্লাহর কোরআনের আকর্ষ নুল মুসলিমিন অমর অমর কে অমর বলে যে অমর কে শেতান বড় ভয় পায় ওমর যেই রাস্তায় চলে শয়তানো রাস্তায় চলতে ভয় পায় দল। আল্লাহ সে সেমন পুঁজি আল্লাহ দান করেছেন কোরআন শরীফের তিন জায়গায় আল্লাহ নিজে আয়াত নাজিল করে বলেন অনবী ওমরের কথার দিমাত করবেন না আমি আল্লাহ ওমরের কথায় রাজি তাহলে আমার পরের নতুন নবী হইতো আমার সাহাবি অমার নবীতি উমুরকির স্বপ্নে নাকি বলে ওমার আমারে তুমি আমার করতে হবে কেন ভাই ইউনিট কাটার ভয় লাগে ভাইরা আমার বক্সের সাউন্ড হঠাৎ করে ওমর ডাক শপথ করে বলি আমার জীবন থেকেও আমি আপনারে বেশি মোহ্বত করি অমরের জীবনী পড়ে দেখেন শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ আশেক তাকাইলে মনে সময় নাই নবী বলে সেটা কর আশেখ বলে বিয়া করার পর রে বাপ্প নবী বলেন পর্দাক বলে বুড়া বয়সে তুমি ধান্দাবাদ শানের দোষ অমর অমর অমর কেমন দামি এক ব্যক্তি একজনে গিয়া কয় অমার উত্তম আদর্শের একটু বিবরণ দেন অমর বলে আমি তো নবীর পুরা জিন্দিগি পাই নাই তোমরা নবীর আদরের বেলাল বেলাল বেলালের কাছে যাও বেলালের কাছে গিয়া দেখো নবীজির যুদ্ধের সফর সঙ্গী বেলাল। বেলালের কাছে হাজির হয়ে গেল ওয়াজ নবীর সাহাবি আদরের বিলাল নবীজির উত্তম আদর্শের কিছু বয়ান শুনে बेलो ना चले जाओ हजरत आदर चाचा तो भाई आमा आल जाओ इतिहास पृष्ठ एक व्याख्या বেলাল বলেছে ফাতেমা রাহু আনহার কাছে বলেছে ও ভাই তুমি হলো অমরের খেলাফতের যুগে ওই সময় তো ফাতেমা রদি আল্লাহু তাল আনহার দুনিয়াতে জীবিত নাই ছয় মাসের মাথায় নবীন মে ফাতেমা রাহু আনহার কাল হয়ে গেল ও আলী তুমি যদি না হইতা আমি অমর ধ্বংস হয়ে যাইতাম গর্ভের মধ্যে নারী বাচ্চা নিয়ে অমরের আদালতে হাজির জাহান নামে রাজাব সহ্য করতে রাজি না অমরের হাতে তো তরবারি গরম অমর ডেকে বলে এখনো জিন্দা রাখলি কেন তাড়াতাড়ি তরবারি দিয়া কারণ মহিলার দোষ আছে তবে গরবের ভেতরে বাচ্চার কোন অপরাধ না মহিলাকে হত্যা করবেন তবে বাচ্চাকে কেন নষ্ট করে দিবেন বলে কি করার বলে মহিলাকে সময় দেন বাচ্চাটা দুনিয়াতে আসার পরে মহিলাকে হত্যা করে ফেলেন বাচ্চার যেন কোনো জুলুম তার উপরে করা না হয় হজরতমর ডাক দিয়া বলে লাউলা আমি উল্লাহালা কামার ওরে আলী তুমি যদি না হইতা আমি অমর ধ্বংস হয়ে যাইতা ঝগড়া লাগো চুমানা দিয়া হবে না অত ধাক্কা ধাক্কি করা কাবার মতো জাগায় বসে কত বড় মারাত্মক পৃথিবীর শ্রেষ্ঠ আদবের জায়গা কাবা মোদিনা সেখানে ধাক্কা ধাক্কি করা কি যে করা এটা কেমনে বুঝাই তোর উপায়ার কম মুরুম্বীরা তো পাথর কেঁচু বাঁধিয়েছে কিন্তু কখনো পারাপাড়ি করেন না কাউকে ধাক্কা দেন নাই ওরে আল্লাহর গুলাম ওমর একদিন ওই পাথরটাকে চুমো দিয়ে কয় ও পাথর আমি চুমা দিছি কেন জানো তোর ভিতরে ভালো মন্দ কিছু নাই আমার মায়ার নবী চুমো দিয়েছেন দেখে সেজন্য আমি দিন উপকার করতে পার না ক্ষতি করতে পার না আলি ডাক দিয়া বলে অমর সাবধান আমার নবী তো বলেছে পাথরের মধ্যে যদি তাহলে বান্দার টেনে যদি চুমো দেড়া দে বরকত আর বরকত আর বান্দার গুনা টেনে নেয় কেমনে বললেন আপনি এই পাথর কারো উপকার করতে পারেনা গুনা নিয়ে তো বান্দারে আছে অমর তুমি যদি না হইতা আমি অমর ধ্বংস হায়া যাইতাম ঘুরতে ঘুরতে আলির দরবারের লোকটা দাঁড়ায় বলে নবীর গুন গানের বিবরণ দা নবীর মধ্যে তো উত্তম আদর্শ আলীকে কেমন আমার মায়ী বলেন আমি হলাম এলমিদিনের শহর আরে শহরের দরওয়াজা হলো আমার সাহাবি আলী কোন শহরের ইলমের শহরে বলেন আমি হলাম আর এই দরজাকে চিন্তা করছেন নবীজির জবানের কথা আমি এলেমের শহর আর এর গেট হলো কেমন এলেম আল্লাহ দিয়েছেন हजरत आल्लायर जी समान चेयर पेरत जिन तुम्हें टा दुम दरबारे शुकुर आदय করি আয়বুরা দন বেস খে রা দদ য হাজ বলেন অন্তর ভরে গেল কারণ আমি টাকা না পাই এলএম পেয়া খুশি কেন বলে টাকা টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলিমওয়ালার এলিম সিনাই ঢুকবে বিদায় হবে না তত বন্ধু বেড়ে যাবে টাকাওয়ালার বয়স যত হবে ততই গিরিনা সবার জমে যায় আর ইলিমালার যত বয়স বাড়ে ততই সম্মান বাড়ে হজরত আলীকে বলেন নবীরা আদর্শের বয়ান করো নবীজি আলী দেখে বলেন তুমি দুনিয়ার পেছনে দৌড়াও বলে হ বলে দুনিয়ার কিছু বিবরণ দাও একটু কথা বলতো। গুনটা কয়ে এত বি দুনিয়া এর গুণগান আমি কেমনি করব সম্ভব না আলী কয়ে তুমি দুনিয়াকে এত বিশাল বলো ছা বলেছেন মাতার কালি এ দুনিয়াটা খুবই নগণ্য সেই নগন্য দুনিয়ার ব্যাপারে তুমি তার গুনগান বয়ান করতে অক্ষম অথচ আমার আল্লাহ নিজেই তো নবীর ব্যাপারে বলেছেন ইন্দুকিন আল্লা বলেছেন নবীর মধ্যে উত্তম আদর্শ নবীজি কে বলেন আজীব মানে অনেক বড় সামান্য দুনিয়াকে তুমি বিবরণ দিতে অক্ষম আর যেই নবীর গুণগান সম্পর্কে আল্লাহ বলেন অনেক বিশাল সেই নবীর গুণগান আমি কেমনে বয়ান করব আমি আদি নবীর গুণগান বায়াম করতে অক্ষম কেমন আদর্শের নবী আমার নবীজির জীবনী এত বয়ান চলে তারপর আমরা কেন গাইলাম না নবী সাহাবাই কেরে একদিন নবী চোখের পানি ছেড়ে কান্নার ভাব ধরলেন কি ব্যাপার নবী কা চিন্তা যে নবীর নাই যে নবীর উপরে আল্লাহর এত রহমত সেই নবী যদি কান্না করে ও নবীর দল তোমার ভিতরে কান্না নাই আমল নাই একটু চিন্তাও করল না আল্লাহ কেন বুঝার চেষ্টা করোনা ওরে বান্দা আফালা তুবু চির কেন বান্দা কুদরত দেখে দেখে কেন চিন্তা করে আল্লাহর পরিচয় না মরণের কি ভয় নাই এই boro allah wala toto boro kanna জীবনটা কান্নায় কাটায় দিলেন আমার হঠাৎ করে নবী বলেন আল্লাহর হক আল্লাহ মাফ করবেন বান্দার হক আল্লাহ মাফ করবেনা ওরে ভাই বাংলাদেশের বাঙালি কত হক নষ্ট করেছ হিসাব কর কত হক আপনি আমি ঘরে বসে খানা খাই আমার ঘরে এক বিড়াল আপনার বাড়ির দরওয়া যায় কুকুর ওর হক আছে আমার উপরে বিড়ালের হক আছে আমার উপরে আদায় করলাম কিনা না এক আল্লাহর বান্দী তিন দিন আর রুটি পে খাওয়ার জন্য পাগল হয়ে গেল রাস্তা দিয়ে چلছে ক্ষুধার্ত বান্দী তাকায় দেখে একটা রাস্তায় কুকুর জিভবা করে চিল্লাইতেছে খোদা রুটিটা দিয়া কয় তুই খা সাথে সাথে গায়বি আও করে দিলা ইতিহাস আর আমাদের অবস্থাটা কি ওরে আল্লাহর বান্দায় এত দুর অবস্থা স্বাস্থ্যের টানে ঢুকায় ঢুকায়, স্ত্রীকে স্বামী জেলখানায় ঢুকায় স্বার্থের টানে ভাইকে ভাই মেরে ফেলে কয়েক মাস আগে ঢাকার রাজধানীতে ছয়তলা বিল্ডিং থেকে মা তার দুধের বাচ্চাটার নিচে ফেলে দিল দার্জাল বন্ধু বান্ধবীদের পাল্লায় পরে নেশা খেয়ে মা বাবারে হত্যা করে ফেলল আসলে আল্লাহর ভয় না কবরের কোন ফিকির কার কি হক আছে তারপরেও নবীর মোহর হকা দায় হবে না কারণ আমরা নবীর আদর্শে জান্নাতের টিকিট পেয়েছি দর্জন সাহাবা কিন্তু হঠাৎ করে একজন দাঁড়ায় গেলাম কি আপনি বলে আমি আপনার কাছে একটা পাওনা সেই হক আমাকে আদায় করে দেন কি হক বলে মদিনার নবী আপনি আমার গালের উপর একদিন একটা চর কষেছিলেন খাম খা আপনি আমাকে চর দিয়েছেন নবী বলেন আপনিও আমার গালে চর দিয়ে হক আহম হয়ে গেল এত বড় কি নবীর একটু দেয় সাথে সাথে আমরা তারে হত্যা করে ফেলল কিন্তু না নবী বুঝতে পেরে বলেন ও সাহাবায় কেরাম আপনারা চুপ ভায় দেন তাকে রাস্তা করে দেন আমার কাছে আসতে হক আদায় করবে যদি একটু ফিকির করতাম তাহলে মাইক লাগায় কোনো পাগড়িওয়ালা আওলাদের লাগায় কোনো দিন আবু হানি পারে আল্লাহওয়ালাকে গালি দিতে পারতাম না গালি যারা করে জাহান নামি কাঝ যারা মানে তারা কাউবন্দি কৌমিওয়ালারা জাহান নাম কা ওরে গোলাম তুমি কোরআন পরেছ আল্লা তো বলেছেন আল্লাহর বান্দা সাহিত্য করতে পারি সময় লাগে হাত তো একটা কম নাই রে বাবা হাত দুইটা আছে তিন বেলা খাই তাজা শরীর নিয়ে আসে এরম একশো এই যুবক এদেশের সব আহলে হক কোনো বাতিল টাতিল না আহলে আমুলাওয়ালা যদি করতে মাত্র এক ঘন্টা সময়ের ব্যাপার তুমি গালি দাও গালি আমরা শিখিনি এই গালি শিখতেই না আর আজকে আওলাদও শুরু সাইন বোর্ড লাগায় গালিয়ার গালিয়া আল্লাহর কসম আর আল্লাহর নবী বলেন জায়গা করে দাও আসতে দাও লোকটা নবীর সামনে এসে আরো কি করুন নবী বলেন তুমি হক আদায় করে না কথাটা বলা মাত্র লোকটা কাছাকাছি এসে বলে নবী আপনি চর্দি ছিলেন আমার শরীরের মধ্যে কোনো কাপুর ছিল শুনে হাত দুটো বের করে যখন গায়ের জামাটা খুলবে সাহাবাহামের মাথা গরম হয়ে গেল सह्य करते नबी सहते किस मेने क्या बिंदु सह्य करा जाबना নিচে এখানে মোহরে নবুত ছিল চুমা দিয়া কয় নবী বেয়া দি মাফ করবেন আমি বেয়া করতে আসি নাই প্রতিশোধ নিতে আসি নাই আমি জান অজীব করার জন্য আসি দল আমি চক্রেহমান হওয়ার সুযোগ খুঁজেছি রে নবী নবী আমার দয়ার নবী আমার নবী বাবা হারায়ী ও মুসলমান আজ তুমি আরামে ঘুমাও লেপ গায় দিয়ে শীতের মধ্যে আরামে ঘুমাও আজকে তোমার নবীর প্রতি মায়া লাগলো না সো আমার নবী এখনো উন্মতের জন্য বাবার সামনে সন্তানের টুকরো টুকরো করে জবাই করা হয় সন্তানের সামনে মা বাবারে জবাই করে ওই বেদিনরা কলিজা বের করে চাভায় চাভায় খায় গলায় রসি লাগায় কুকুরের মতো রাস্তায় রাস্তায় কিন্তু এ কোনদিন মুসলমানের দয়া করবে না ওরে নবীর উম্মতের দল মনে করিও না আরামে ঘুমাও কপালে লেখো ওই বারমার পরের সিরিয়া হবে তোমাদের আমার বাগের থেকে নবীর আদর্শ নিয়া দাঁড়ায় যাও মৃত্যু তো হবে না আমাকে খাওয়াচ্ছেন আমার আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ আল্লাহ যদি আসমান থেকে ওয়াদার না দেয় আশ্রয় রাখবে না কবর হবে না বেঈমানেরে ভয় করে লাভ নাই মরতে তো হবে তবে ইমানের পতাকা নিয়ে মরব বেদিনদের কাছে মাথা নত করব না ওরে নবীর উম্মতের কেন এত ভয় পাইতে পারান আল্লাহ সব ধ্বংস করে দিলেন ওরে বাঙালি অন্তরে কি তোমার এই ধারণা নাই ওই আল্লাহ তো এখনো ক্ষমতা দুর্বল হয় নাই ওরে নবীর উম্ম এত কেন চিন্তা করো। জেলখানার ভয় কেন পাও রে বাবা মরনের এত ভয় কেন পাও ওরে নিয়া। নবীর আল্লাহের আগুন নিয়ে যদি আগায় যাও ওরে আগুনের বাগানো যদি দেখো আসলে সেটা আগুন ন ইমানের বলে আগুন হবে মিনের ফুলের বাগান जुक्त मे कलेजे दोड़ा पर्दार खबर অন্যেরে বয়ান করে কি লাভ হবে আমার ভেতরে ঘাটতির অভাব নাই ওরে মুসলমান একটু করে আল্লাহ না করুন আল্লাহ না করুন দিন রহমান যদি আল্লাহ না করুন কোন বিপদে পড়ে যায় আপনাদেরকে কোনো জবাব দিতে হবে না কিন্তু কসম করে বলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ যদি মাফ করে তো ভালো না হয় আজকে না হাসনের দিন যদি তুমি যত আমল করো তাহার পর জিকির করো কোরআন পর তোমার ছেলে মেয়ে বিবি যদি আটকায় তাদের হিসাব না দিয়া জান্নাতে যাওয়া যাবে না যে নবীর আদর্শ দেখে জংলার হিংস্র প্রাণী পাগল ইহুদি হরিনি বাচ্চাওয়ালা মাকে বেঁধে রাখলো গাছের গোড়ায় তিন দিন হলো খবর মাথা দিয়া নারায়ণ যেন কি বলে নবী তো বুঝতে পেরেছে না সে ক্ষমতা আমার নবীরে দিলেন ওই হরিণী বলে ও পয়গম্বর আপনি হলেন দয়ার নবী আমার জঙ্গলে দুইটা বাচ্চা আছে ওই বাচ্চা গুলো আমার মা মা করে বেঁধে রাখছে একটু যদি সুযোগ আমি দুধ পান করায় আবার জাগায় হাজির হয়ে যাব মায়ার নবী চিন্তায় পরে গেলেন আমি নবী হয়ে হুদীর গড়ে কেমনে যাই আল্লাহ জানায় দেয় নবী আপনি যান আপনার এহুদির ঘরে যাওয়াটা হবে হাজির হয়ে গেল ও এহুদি ভাই ওই গাছের গোড়ায় হরি নিবেদের রাখছে কে বলে আমি একটু ছেড়ে দাও কে তুমি বলে আমি আবদুল্লাহ সন্তান তুমি আমার ঘরে আসছো তোমার এত বদনাম বলো তুমি কি বলতে চাও বলে হরিণীটারে বেঁধে রাখছেন বলে হংলায় বাচ্চা আছে কান্না করে দুগ্ধ পান করবে একটু দে বলে না হবে না বলে সেরে দিলে আর পাবো না বলে আমি হরিণীটা আমি জিম্মা নিয়ে দিব জান ওই হরিণীটা সময় মতো যদি গাছের গোড়ায় হাজির না হয় তুমি যেই ছুরিটা হরিণের গলায় লাগাইতে ওই ছুরিটা তুমি আমার গলায় লাগাই দিও হাতে দে। আর সুরি নিয়ে এহুদি দাঁড়াইছে একটু যদি দেরি হয় তাহলে হরিণীর গলায় যাবে না আখিরি নবীর গলায় যাবে নবী করে যা সময় যেন বেশি না হয় যদি করোদির দৌড়াইতেছে জংলায় জঙ্গলের মধ্যে দৌড়ায় চিল্লায় ও সন্তান তোরা কুইয় এ কথা বলা মাত্র সন্তান মায়েরাওয়াজ পেয়ে দৌড়ায় বলে মা এই তিন দিন পেলাম না তুমি কোথা থেকে আল্লা তার সিনার মধ্যে এত দয়া দিয়েছে আমার প্রতি দয়া করেছে তবে সময় নাই টাইম বেঁধে দিয়েছে যদি দেরি করি সেই মায়ার নবীর উপরে চুরি চলে যাবে বাচ্চা দুটো বলে আমরা দেখে উলানে মুখ লাগাবো না রে মা যেই নবী এত দয়া করেছে। সেই নবীর একটু দেখতে চাই মা দেখে বলে রে বাচ্চা দেরি না করে তো দৌড় দাও হরিণীটাও দৌড়ায় বাচ্চা পেছনে পেছনে দৌড়ায় এই হরিণী গুলো মাথা নারায় কেন যেন কি বলতে চায় নবী বলে হা কিছু বলেছে কি বলেছে নীজি বলে ভাই হরিণীরা বলেছে যাওয়ার পর মায়ের দুধে আমি ফারায় দিলাম তুমি আমারে মুসলমান বানা দেও আমি তো বুঝতে পারি না জংলার হরিণীরা যদি তোমার কাছে এমন ভাবে চিনে যায় তোমার জন্য যদি পাগল হয় আর আমি মানুষ যদি তোমার বিরোধিতা করি আমার মতো কপাল পোড়া কেউ নাই আমাকে মাফ করে দাও আমাকে মুসলমান বানায় দাও আল্লাহ আগা দে বলি রে যুবক ভাই আমি বলি না তোমরা আমার মতো হুজুর হয়ে যাও ওরে বাবা তোমার লাইন তুমি থাকো স্কুলে কোটি টাকার মালিক হালাল ভাবে চলে রে বারি পুলিশ বিডিআ অভাব নাই ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে দাড়িওয়ালা যুবক তুমি কেন পারবা না তোমার सबारपाले हेदायत आसबें सबाई जानना पबे ना रे बाबा अने के भावतेस टूपी माथा दिए दि रेखे बुझी स्वाधीनता মনে হয় জানো আমার স্বাধীন জেন্দিগিতে তালা লেগে যাবে না রে বাবা না কোনো দিন আন্দোলন করি নাই চাকুরির জন্য এমপি চেয়ারম্যান মেম্বর কেউ বলি নাই ডিস্টার্ব করি নাই দাও অনেকে আমাদের দিয়ে তাকায় বৃদ্ধাঙ্গুলি দেখায় বলে কৌমি মাদ্রাসায় পরে গোলামি করার জন্য এখনো আল্লাহর গোলামির পেছনেই দৌড়াই আর দুনিয়া টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড়াই ওরে আল্লাহর গোলাম আমরা টাকার জন্য আন্দোলন করি তাহলে হুজুরেরা কেন রাস্তায় আন্দোলন করে একমাত্র বাবা টাকার জন্য না ক্ষমতার জন্য আল্লাহর গোলাম কোন দলাদলি বুঝি না আমরা নবীর উম্মত দল আমরা আল্লাহর গোলাম দল নবীর আদর্শ মানব আর কোনো দ্বন্দ্ব নাই এর নবীর দল যারা গালাগালি করবে উন্মতের মাঝে বাবা তুমি কেন বাংলাদেশ কেন সারা দুনিয়ার এক নম্বরের ধনী লোক তার খবর নাও আমাদের টুপিওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো তিনি শান্তিতে নাই হংকারী করি না বুঝাবার বাবা খবর তোমাকে পত্রিকায় দেখো খবরে দেখো মরণের লাশ আর লাশ আর লাশ ওরে নবীর বাতিল যখন ঘুমাও অন্তর কি ভয় লাগে না ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায় আমি যদি মরে शास थे मुसलमान कबर दीते दीते रेखे जावा सम्पदिया बंट শুরু ঝরা শুরু কিছু না কেউ আমার আপনার দাঁড়িয়ে নামাজ না পড়লে না এস্টাম দাও বেলের দাও আমিও কেটে ফেলব পারবানারে বাবা পারবা বিজ্ঞানীদের থিউরি চোখের পাওয়ার চলে যায় যৌবন চলে যায় অকালে মরণ হয় নবী বলেন ওয়াল টাইম আমল নামায় সর্ব হেদায়াতের মালিক আল্লাহ ইজতের মালিক আল্লাহ ও মা এত কষ্ট করে বয়ান শোনার জন্য আসলেন আমিও তো একটা মায়ের সন্তান আপনারেও আল্লাহ সন্তান দিলেন আপনার কি মনটা চায় না আপনি একজন হাফেজ কোরআনের মা হবেন আমি হাফিজুর রহমানের মা ও আপনিও মা আমার ও বাবা আপনারাও সন্তানের বাবা আমার অন্তর ভরে পায় হাত রেখে বিনয়ের সাথে বলছি কোরআন পরে ঠগিনাই ঠগিনাই টাকা খাওয়ায় না চাকরি খাওয়ায় না আজকে কোরআনের কারণে যুবক তুমি নিজেও কোরআন পর আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব তৈরি করে নিজের আমলটাকে সুন্দর করে না মরনের চিন্তা করে খাঁটি মনে এখনই করে যাও মরণ হবে জানা নাই, এ বয়ানটাও জীবনের শেষ কাপড়ের কাপড় জানি কোথায় রেডি হয় যেতে পারে ফজরের আজানের পরে এমন কোন দিন নাই মসজিদে ইল্লা আলিল্লার আওয়াজ নাই অনুরোধ করে বলি রে যুব অনুরোধ করে বলছি আজ তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজ ব্যবসা করে চাকরি করে অভাব না তুমিও নিয়ত পাক্কা জীবনে করব না মনে তওবা পর্দার খেলাফ চলবো না কোরআনটারে পরব শুদ্ধভাবে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখব। পাক্কা নিয়ত যদি হয় মনাফিকি যদি অন্তরে না থাকে খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা না রায় তাকবি আয় আল্লাহ আপনি সবার হাতগুলো কবুল করে নেন নামাজি আশেক বানা দেন কামাই রুজি ব্যবসা চাকুরিতে ঘৃণা জায়গা আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের অন্তরে আখের হাতের মোহাব্ব দেন দুনিয়ার মুসিবত থেকে কুদুরতি হাতে হেফাজত করেন قولن امين الحمد لله رب العالمين والصلاه والسلام سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه يا ارحم الراحمين يا ارحم يا ارحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي عيني الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نعورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوة رب ارحمهما রব্বায় সবীর হামহুমা কাবারি সব রামক রা গুজাস্তর মাথে বহু করদে ও দায়ার মালিক আমরা গুণার গোজা মাথায় আপনার দরওয়াজা হাজির হ্যাঁ শ্রীলা रहमतर सामने किस ना गल राग करना आपनर नाम रहमान आपनार नाम ग আপনার নাম ও নামের নবীজির সৃষ্টির বরকথে মেহরবাণী করে সকলের সমস্ত গুণাগুলো মা আহ করে দেন অল্ল আয় অল্লা মাহাফিলা আপনি কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন কবুল করে নেনল এ মাহফিল না আয় আল্লাহ সবাব টুকুন অভিজির রওজা মোবার আয় আল্লাহ জীবনে একবারও যদি সুন্দর ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে বরকত বাড়ায় ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালা দেন মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তান গুলো দিন বানায় সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন কবুল করে নেন এর পেছনে যারা অনেক কাজে সময় দেয়ার তৌফিক দান করে নল আয় নাজাতের জড়িয়া বানায়েল্লা আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ অহংকার ভরপুর করে দেন্লাহ আয় আল্লাহ এলিম এলিম হিকমত আমলে যত চমা কাম দান করেন্লা আয় আল্লাহ প্রবাসীদের সবাইকে হেফাজত করে নল এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন সন্ত্রাসী মুক্ত মুকলঙ্ক মুক্ত দেশ বানায় দেন ব্যবস্থা করে দেন দূর করে দেন ও দয়ার মালিক ইসলামের ব্যানার টানায় যারা মানুষের ধোকা দেয় তাদের হেদায়াত দান করে নল বাতিলের তিলের বিজয়ী করে দেন যারা করে আয় আল্লাহ জনপ্রতিনি মাদারে গুলো কবুল করে নেন আয় আল্লাহ দুনিয়ার মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন জালিম মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মা কোনো ঘুমায় না সন্তানের অপেক্ষায় আয় আল্লাহ এক দলে ময়দানে আছে যারা হাত তুলেছেন মা হারায় আয় আল্লাহ বাবা হারায় মা বাবা দেওয়ার অপেক্ষায় ও সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবর রেখে তুমি ল্যাপ গায় দিয়ে আরামে ঘুমাও ওই মা বাবার চেহারাটা কি মনে পড়েনা রে সন্তান ও সন্তান ওই মা বাবার জন্য কি মায়া নাই আল্লাহ জানি না আয় আল্লাহ গুনাহের কারণে দিলটা শক্ত চোখে পানি নাই কোরআনের বড় দিলটা নরম করে দেন আয় আল্লাহ কান্নার চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে নল কান্নাওয়ালা চক্ষ দান করে নল জিকিরা জিব্বা দান করে নল আখের হাতের কলব দান করে নল আয় আল্লাহ এই ময়দানে কি আপনার পছন্দের কোন আল্লাহ তো আল্লা মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানা দেন ইয়িমের দিকে তাকাই মায়া হবে না আল্লাহ আয় আল্লাহ আপনার দরওয়াজে আমরা ফিরে আসছি খালিমানের নিয়া মা চিল্লায় খানা নাই বাচ্চাটা দুগ্ধ পায় না মায়ের মুখটা খালি বাচ্চা কান্না করে করে ক্ষুধার ত্রিশ মায়ের কোলে মরে যায় আয় আল্লাহ যেতেও পারি না আয় আল্লাহ আপনার মতো দয়াময় মেউ না বেদিনের হাত থেকে মুসলমানের ইমান আমল ইজত হেফাজত করে নাল্লা হান না হয় ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ মুসলমানের মুসলমানের খাটি ইমানওয়ালা হেফাজতকারী বানায় আয় আল্লাহ মায়ানে কি কারো চোখের পানি না ও আল্লাহর বান্দারা দানে বামে তাকায়া দেখেন কার চোখের বানি গুলো পড়ে হাতটা বাড়ায়া দোয়া নেন চোখের পানিওয়ালার দোয়া আল্লাহ করেছি আমল নামাজ তাকাই যাহার নাম সারা কিছু দেখি না আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই আমার মতো জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন অল্লাহরা কেউ নাই কেউ না আয় আল্লাহ সন্তানি মা বাবা ভাইবোনার মা আপনার আপনি সারা হেফাজত করার কেউ না আয় আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষুদান করেন আল্লাহ মুরব্বীরা যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ অলিপুরি সাহেব অসুস্থ সুস্থ করে দেন আনসারি সাহেবকে সুস্থ করে দেন হক যারা সবাইকে সুস্থ করে দেন হল আয় আল্লাহ ইসলামের বিপরীত দুস্মনদের হেদায়াত দান করেন হল আয় আল্লাহ সবার সাথে মিল মোহ্বত তৈরি করে দেন করে আায়াত দান করেন অল্লাহ দীর্ঘ নাক করেন অল্লহ চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন অল সারা দুনিয়ায় নিরাপদে খাদমতির জন্য কবুল করেন আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন শয়তানের ধোকা থেকে হেফাজত করেন অল্ল আয় আল্লাহ ময়দানে যার হাত পছন্দ হয় আমার মায়ার নবী রুসিলায় সকলের মনাজাত মেহের বাণি করে কবুল করে নেন বহু টাকার জায়গার প্রয়োজন গাইবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আয় দিলের ভিতরে আপনার মোহ্বত জন্মায় দেন দুনিয়ার প্রতি গুনাহের প্রতি ঘিরা জমায়ে দেন্লো আয় আল্লাহ ফেতনা থেকে হেফাজত করেন অল্ল দিলের পূরণ করে সকলের হাত মত্নায় কবুল করে নেন আয়াল্লা সমস্ত গুণাহের থেকে হেফাজত করে নল আয়েশি বেশি না কামুল করার তৌফিক দান করে নল সুবহানুভ হান্ল হি লিব অল ভুতা আলা আলা আলি ওষাবি আজমিন আন আমিন আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ